حديث نمبر انتیس عن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم يقول في ركوعه وسجوده سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي ركوع و سجداتي دعاء নবী করিম সল্ল আলহ ও প্রিয়তমা আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহর সাল্লাস এবং এই দোয়াটি পাঠ করতেন অর্থাৎ হে আমাদের প্রতিপালক আমি আপনার পবিত্রতা ঘোষণা করি এবং আমার এই পবিত্রতা ঘোষণা হল আপনার প্রশংসার সহিত হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন শাহেহ বুখারি হাদিস নম্বর সাতশো এবং শাহেহ মুসলিম হাদিস নম্বর দুইশো হাইফেন বন্ধনের মধ্যে চারশো তবে হাদিসের শব্দগুলি শাহী বখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনা বর্ণনাকারিণী সাহাবিয়ার পরিচয় পূর্বে পাঁচ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক আল্লাহ রসুল সাল্লু আলি ওসাল্লামের অনুসরণ করে এই দোয়াটি রোকো এবং সেজদাতে পাঠ করা উচিত আল্লা রসুল সাল্লাসাল্লামের কর্ম দ্বারা প্রমাণিত হয়েছে তিন রোকো ও সিজদাতে অনেক রকম দোয়া এবং তসবিহ পাঠ করার বিষয়টি আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে কিন্তু এখানে আমি এই বিষয়টিকে অতি সংক্ষেপে পেশ করলাম